উপজেলার অন্তর্গত আকালু ঈদগাহ মাঠে আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কারাম আমার সম্মানিত মুরব্বিয়ান আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাইকারদের নিকট থেকে কোরআন এবং সুনার আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার পরে প্রায় মধ্যরজনীতে এসে এবং আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো শোনার জন্য বসার তাও দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আল্লাহামদুল্লাহ আমার সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত ওলামাই কেরাম যে আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলোই যদি আমরা আমল করি ইনশাল্লাহ আজকের এই ইসলামী সম্মেলন আমাদের জন্য সফল এবং সার্থক হবে আর বেশিক্ষণ আলোচনা না করে আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আমরা আর বেশি সময় দীর্ঘ সময় আলোচনা করব না যে অল্প সময়ে আলোচনাটুকু করব, আমরা একটু মনোযোগের সাথে ধৈর্য ধরে বসার চেষ্টা করব। রাজি আছি তো আমরা ইনশাল্লাহ আমি যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে से विषयटी हलुद्ध कर गुरुत सम्पर्ष प्राय कम बसि जाना आन आजकल महापील एखने जे श्रोता मे आगमय ना बुझे वही जरा श्रोतारा मूलत सम्पर्च ना कि अवगत आने आज के किसु महा आशा तरह सौभाग्य हो जा सहीदा सम्पर्मी সম্পর্কে ধারণা নাই তাদের কিন্তু জানা একটা বিষয় তবে জানা বিষয়গুলোই আমরা যদি বেশি বেশি আলোচনা করি তাহলে এই বিষয়গুলো আমাদের অন্তরের ভিতরে এমন শক্তভাবে বদ্ধমূল হবে যাব দ্বারা আমাদের ইমান এবং আমল আরো সুন্দর হবে আরো বিকশিত হবে আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ যে বিষয়টি আমাদের আলোচনা সেটি হলো প্রথম বুঝতে হবে আকিদা কি জিনিস তারপরে বুঝতে হবে আকৃদা আবার সহি হয় কেমনে বাতিল হয় কেমনে সহি আকিদা কি জিনিস বাতিল আকিদা কি জিনিস बुजते जो ठीक नाईदाधा सही विशुद्ध है लाभटा की कटा जिनमें संक्षेपे अल्प समय आलोचना कर चेष्टा कर इनशाअल्ला प्रथम आज आकईदा कि जिनिस शब्दी मानी ग्रा गचन कुरने करीमे एक सौरा सौरा सौरा मध्य आल अबी फल এই সূরাটা তো আমরা সবাই জানি জানি না দেখেন আমি বলছি প্রথমে যে আজকে যে ওয়াস করবো সবাই সব আমরা জানি সব জানা জিনিস এই সুরাল ফালাক আমাদের সবাই জানা সবার মুখস্থ। এমন কোন মুসলিম খুঁজে পাওয়া মুশকিল যার সুরা মুখস্থ নেই সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ মুখস্থির মধ্যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ফালাক। দুনিয়ার মানুষকে মুমিনদেরকে এই কথাটুকু ভালো করে জানিয়ে দাও জু বির ফালাক আমি আশ্রয় প্রার্থনা করে আমি আশ্রয় কাছে সেই রাব্বুল ফালাক এর কাছে আমি আশ্রয় চাই কিসের থেকে কিসের থেকে অনেকগুলো জিনিস আল্লাহ পাক এখানে বলছেন তর মধ্যে একটা হলো গিরাসমূহের মধ্যে যে সকল নারীরা দিয়ে থাকে থেকে আল্লাহ ফুৎকার কারিনী কারা তারা হলো জাদুকারিনী যারা জাদু করে এদেরকে বলা হয় ফিল ওকাত গিরাসমূহের মধ্যে ফুৎকাট্টা দে কোথায় গিরার মধ্যে অর্থাৎ জাদু করতে হইলে জাদুর মধ্যে ফু দে আর গিরা দে আর গিরা দেবহার করেছেন এই অকাদ মান গিরা গিরা সমূহের মধ্যে তাহলে আকৈ দাম হলো গিরা লাগানো আকৈদা মানি ঘিরা দেওয়া বিয়ের অনুষ্ঠান হয় আমাদের দেশে আমরা বলি যে আকদের অনুষ্ঠান হবে আকদের প্রোগ্রাম হবে শোনেন না আপনারা আপনাদের এদিকে বলে না যে আকদের অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে। বিবাহের আমরা আক। অপরিচিত একজন ছেলে আর একজন মেয়ে এই দুজনের মধ্যে আমরা ঘিরা লাগাই দিই এই জন্য অনুষ্ঠানটার নাম হলো আত্মের অনুষ্ঠান মানে গিরা লাগানোর অনুষ্ঠান তাহলে আতো লাগানো এই গিরাটা দুই দিকে লাগতে পারে বিভিন্ন দিকে গিরা লাগতে পারে যদি গিরাটা লাগে আল্লাহ রব আলিনের সাথে আল্লাহ সাথে আল্লাহর বান্দার যদি গিরা লেগে যায় এটার নাম সহি আতিবা সোহান আল্লাহ আর যদি গিরাটা আল্লাহ রব আলিনের সাথে না লেগে শয়তানের সাথে লেগে যায় বা কোনো কুফরের সাথে কোনো সাথে সাথে তখন এই আকিদাটার নাম বাতিল আকিদা তাহলে আমরা সহি আকিদা বাতিল আকিদা বুঝতে পারছি আকিদা মানে গিরা লাগা তাহলে সহি আকিদা মানে আল্লাহমুল্লাহ গত শতাব্দীর অন্যতম একজন মজতাহিদ একজন ফকি একজন মহাদিস তিনি বলেন العقيدة الصحيحة هي أصل دين الإسلام و المله الملة صحيح عقيدة تقول إسلامي دينير أساس دينير مول پاوندشم دينير مول بطي و أساس الملة أبنى تشمس تو مسلم ملة تير أكير अर्थात सही सम्पूर्ण दिन निर्भरशील सही सही जो आकई दे गंडोलार गंडगोल थे जार आकई दया विशुद्ध हो कथाताशुद्ध हो जारक दंडगोल तरह कथा बार्ता गंडगोल অর্থাৎ একজন মানুষের কথাবার্তা কাজকর্ম চালচলন সবকিছু কারণ তার মূল ফাউন্ডেশন মানুষের ভিতরে যেই বিশ্বাসটা লোকেই থাকবে ওই বিশ্বাসের আলোকেই মানুষ কাজ করে এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন जन्म ग्रहण करके प्रत्येकता शिशु दुनिया আল্লাহ রবীন্দন যখন কোনটা আল্লাহ রত অবস্থায় আল্লাহর জমিনে ঢুকতে হইলে আল্লাহর জমিনে ঢুকার পারমিশন পাইতে হইলে আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা না করে আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর জমিনে আসতে পারে না আল্লাহ রব আলিন প্রত্যেকটা শিশুর রেখেছেন ইসলাম লুকাইত রেখেছেন বিশুদ্ধ বলেন কিছুদিন পরে দুনিয়াতে আসার পরে তার মা বাবা তাকে ইহুদি বানায় মা বাবা তাকে খ্রিস্টান বানায় মা বাবা তাকে অগ্নি পূজার অগ্নি পূজারী বানায় ফলায়। তাহলে এই যে ছেলেটা মেয়েটা মানব শিশুটা ইহুদি হয় খ্রিস্টান হয় অগ্নি হয় কিসের কারণে তার আকেইদার পরিবর্তনের কারণে কিন্তু দুনিয়াতে আসে সহিদা নিয়ে আজকে এই মাহাপিলে যে আপনি এসেছেন এই পর্যন্ত বাড়ি থেকে এই পর্যন্ত হেটে হেটে এসেছেন আপনাকে কিসে এনেছে বলেন তো দেখি আকৃদা আপনাকে টেনে নিয়ে আসছে আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে আজকে এখানে আকালুতে যে ইসলামী মহাসম্মেলন এখানে গেলে আমার কিছু লাভ হবে এই বিশ্বাস যদি অন্তরে না আসে আপনি জীবনে হেঁটে এই বিশ্বাস ঢুকতে হবে যে আকালরে এই গেলে আমার লাভ আছে আমি দিন সম্পর্কে কিছু জানতে পারবো এই বিশ্বাস যখন আপনার অন্তরে বদ্ধমূল হবে তারপরে আপনি দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত আসতে পারবেন মানে আপনার বিশ্বাস আপনার আপনাকে আনবে। ওখানের কি শুনবো ওইটা শুনে লাভ কি এই আকাইডার মধ্যে যদি বিশ্বাসের মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে আপনি এ পর্যন্ত আসতে পারবেন না এই জন্য যতজন এখানে আসতেন এবং আমি সহ যতজন এখানে আসছি সবাইকে আগে বিশ্বাস তারপরে এখানে আসা হয়েছে এবং বিশ্বাসে আমাদেরকে এখানে পালন করে বিশ্বাস আকেরা এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন থাকে অন্তরের ভিতরে কর্মকান্ড নিভরশীল ও ইন্ডাম প্রত্যেকটা মানুষকে তাই দেওয়া হয় যা সে করে ওই নিয়ত অনুযায়ী আল্লাহর এই মাহাপিলে আলোচনা শোনা সবকিছু কিন্তু নিহতের উপরে আকৃদার উপরে বিশ্বাসের উপরে নির্ভরশীল বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করছেন মাহাপিলে আসতেছেন কথা বলার না দেখবি নিয়ত করছেন কেমনে করছেন আল্লাহ আকবর তাহলে আমরা বুঝছি আলোকে আমাকে আপনাকে ফজিলত সান করবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন সম্পদের দিকে তাকান না কার চেহারা কত সুন্দর কার বড়ি কত সুন্দর আল্লাহ রব্বুল কখনো এটা দেখেন না কার সম্পদ বেশি কার সম্পদ কম আল্লাহ রব্বুল আলমিন এটাও দেখেন না ও কি আল্লাহরুল আলমিন দেখেন তোমার অন্তরের দিকে কালবে আর তোমার আমলের দিকে আমার সমস্ত সমস্ত সমস্ত আমলের সম্পর্কের সাথে এই জন্য নবী সরতনাম পতম বলছেন কলবিক তারপরে বলছেন আমালিকুম আগে অন্তর আগে কাল बसते रुकु अवस्था तक से तक ना बहारिमा चार दिखा तक কোন দিকে তার দৃষ্টি থাকবে এটা জানে না তাকে একটু নামাজের কারণটা শিখাই দেন ইমান শিখানো দরকার এই লোকের ইমানের ভিতরে সমস্যা আছে এই লোকের ইমানের সমস্যা আকেই দেয় সমস্যা তার এখনো আকেই বিশুদ্ধ হয় নাই আঁকি দেয়টা হয় নাই যদি আকেই দাটা সহি হইতো তাহলে সে নিজেই খুস্ত তার নামাজটা সহিমনে নামাজের কথা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই কেমনে নামাজ পড়তে বলছেন এটা সে নিজেই খুস্ত। এটা তার ইমানে তাকে খুঁজতে বাধ্য করত। আকেই তাকে খুঁজতে বাধ্য করত। কিন্তু সে খোঁজে না তার মারামারি হয় ঝগড়া জাটি হয় আমিন জোরে বলবে না আসতে বলবে এটা নিয়ে ঝগড়া জাটি হয় হাত কোথায় বানবে এটা নিয়ে ঝগড়া হয় আসলে ওখানে বাইতুল্লার মধ্যে গিয়ে দেখেন মুসিদের নবীতে গিয়ে দেখেন কত মানুষ কত ভাবেন সলা তাদাই করে কেউ বুকের উপরও হাত বাঁধে কেউ হাত ছাড়া ছেড়ে দিয়েও নামাজ পড়ে मारामीजा कारण तरह से दिखे अकेदा विशुद्ध कर इमान कुफर मुक्त करो इमान शेरेक मुक्त करो इमाना के नेपाक मुक्त करो इमाना के, इमान के बेदात मुक्त कर यो मुख्य विषय এই আমার বাইরা এবং বনের সমাজের যত সমস্যা আমরা দেখি এই সব সমস্যার মূলে আকির সমস্যা আল্লাহ রসুল সালাম বলেনাহু আেন তাহলে যে লোকটা জেনা করে এই লোকের সমস্যা ইমানের মধ্যে সমস্যা ইমানের সমস্যা দেখা দেওয়ার কারণে তার আমলে তার কাজে কর্মে সমস্যা দেখা দিয়েছে नबी सलमें जैक चुरी सठीक विशुद्ध होत मतपान करते चुरी बोलें जना बो मतपान बोलें जुआ बोलें आज के बांगार गे गुआ जुआ জুয়ার কত প্রকার বিভিন্ন এই জুয়ার সমস্যা বড় সমস্যা কিন্তু এটা মূল সমস্যা না মূল সমস্যা কিসের আকেই তার ইমানের তার বিশ্বাসের ফজরের নামাজের সময় মুসল্লিরা গুম থেকে উঠে না জামাতে দেখা যায় মুসল্লিও হয় না কোনাইট থাকে রাতের তিনটায় যদি বিদেশের যাওয়ার জন্য তার ফ্লাইটটা হয় রাতের তিনটায় দেখবেন ওই লোকটা যদি বারোটার সময় ঘুমায় पंद्र मिनट पर, पर पर उठे और गड़ी देखे उठे और गड़ी देखे कारण तरह विश्वास विमान टा जो कारण मिस हो जाए क्षति होते चाकृ सम लाप मारे उठे कई एक नाम ना पढ़ले जहान नामेपारे सन्देह नब्बुल ना आलमीन कुरान कर आयात नजिल कर জাহান নামে যেতে হবে কিন্তু লোকটা ফজরের আজান হয়ে গেল সূর্য উঠে গেল তারপরে ও থেকে উঠে নাই কারণ হলো কি ওই একটা ফ্লাইট মিস হবে বিমান মিস হবে समस्यादार भरे विश्वास दुरबलता ढुके गई विश्वास दुर्बलतार कारण लोकता उठते देखें एक सिगारेटर गए लेखा था लेकिन भाई विष एने दी चमच विष खान विषे मानस क्षति कर এক চামচ বিষ এনে দিই আপনি একটু খেয়ে দেখেন জীবনে একবার খারাপ জিনিস না খেয়ে দেখলে এটা যে খারাপ আপনি বুঝবেন কেমনে অনেকে বলে কয় এটা যে খারাপ সিনেমা খারাপ নাটক খারাপ এটা যদি একবার না দেখি তো বুঝবো কেমনে খারাপ জিনিসও একবার দেখা লাগে তাহলে বুঝবো যে এটা খারাপ না হয় বুঝবো কিভাবে তো বিষখালি যে মানুষ মরে যায় এটাও তো একবার খাই দেখা দরকার আবার ওই লোকটাই দোকানের থেকে অনেক টাকা দিয়ে দিয়ে প্রতিদিন সিগারেট কিনে কিনে দুমফান করতেছে তাহলে আমি বলতেছি দমফান বিসফান अथच दूमपान से टा दिए कने कूमपान करते विश्वास दुमफान कर मानु साथे मारा जाए दूमफान कर मानुषे क्षति है ना परवर्ती क्षति होते होते অনেক দুমপানকারী আমাকে বলে সাহেব কত লোক দুমপান করে না দেখেন তাদেরও তো হার্ট হয় কত লোক দুমপান করে না তাদের কত লোক দুমপান করে না তাদের তাহলে এই দুমপান করলে যে রোগ হবে এটা ঠিক না তার ভিতরে একই বিশ্বাস যে এটা করলে রোগ হইতেও পারে নাও হইতে পারে এ বিশ্বাস আছে এই জন্য সে এটা খায় এটা দুমপান করে কিন্তু বিষ করে। তাহলে আমার আপনার জিন্দগিতে যা কিছু ঘটে সবকিছুর মূল চালিকা শক্তি হলো। আকৃদা মূল বিশ্বাস আকিদার কারণে আপনার পুরা জিন্দগি চেঞ্জ হয়ে দিতে পারে পরিবক্তম হইতে পারে আবার আঁকিদা ঠিক না হইলে পুরো জিন্দিগি পরিবর্তন নাও হতে পারে আকাইদা জিনিস এটা শুধুমাত্র আপনার পরিবর্তন করে না অনেকে মনে করে দাড়ি রেখে দিছে মাথায় টপি রেখে দিছে পাগড়ি বেঁধে ফেলছে জুব্বা পরে ফেলছে বাস লোকটা হেদায়ত পাই গেছে অনেকে হেদায়ত বলতে আমরা এটা বুঝি যে লোকটা দাড়ি টুপি পাঞ্জাবি হয়ে গেছে বাস লোকটা হেদায়ত পাই গেছে খারাপ সবকিছু কারণ হেদায়েত মানে আকিদার পরিবর্তন হেদায়েত মানে সহি আকা পাওয়া সহি বিশ্বাস পাওয়া যে বিশ্বাসের পরিবর্তন তার তারপরে জিন্দগির সব পরিবর্তন হয়ে যাবে दी पीओे अब गोसो खाए पंजाबी जमीर आईलो काटे दुपी पाजीओं से, से जम कतरे আবার দেখা যায় মানুষকে গালি গালাজও করে মানুষের গিবত করে মানুষের পিছনে শত্রুতা করে কত রকমের খারাপ কাজ সংগঠিত করে বোঝা যায় এই মানুষটার ভিতরে পরিবর্তন নাই এই মানুষ ইসলাম গ্রহণের পরে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে বলেন নাই ও সাহাবিরে এতদিন পর্যন্ত সাপ করতে এখন থেকে পাঞ্জাবি পড়া শুরু কর। এতদিন মাথায় টুপি দাও নাই আজকে আল্লাহ রসুল এগুলার জন্য বলেন নাই আল্লাহ রসুল সাল্লাই আকিদার সংশোধন ঘটাইছেন আকে পরিবর্তন ঘটাইছেন আকে পরিবর্তন ঘটেছে प्रत्येक सहबी पूरा जिंदगी जीवनिक जीवन सामाजिक जीवन जीवन जीवन पूरा जिंदगी सब किस मूल छाबिका टी हल आकईदाईडा हलो सबकिचालक তাহলে একটা সহিদা আরেকটা বাতিল আকৃদা এই দুই আকেদার যেকোনো এক আকিদার মধ্যে মানুষ আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ হয় সহি আকের ভিতরে আছে অথবা মানুষটা বাতিল কোনটা এটা চীনা আর উপায় কি ওই আকিদাটা হবে সহিদা ওই আকৃদাটা হবে বিশুদ্ধ আকিদা যে আকে যে বিশ্বাসের মধ্যে কোনো কুপুরি নাই যেই বিশ্বাসের মধ্যে কোন নাম সহিদা যদি আমার আকৃদার ভিতরে কুফর থাকে যদি আমার আকৃদার ভিতরে সেরেক থাকে যদি আমার আকৃদার ভিতরে নেফাক থাকে যদি আমার ভিতরে বেদা থাকে তাহলে আমার বিশুদ্ধ হয় নাই আমার তাহলে সহি আবার কি জিনিস যখন কারো কাছে কইবেন ভাই সহিদা গ্রহণ করেন সহিদার হয়ে যান সহিদার সহিদা আবার কি জিনিস আমরা কি খারাপ আঁকিদার মধ্যে আছি আমাদের আঁকিদা ঠিক নেই দেখবেন সহ আঁকিদা করলেই অনেক মানুষ ফেঁপে যায় কোপর থেকে বেদাত থেকে যদি আমার আকিদার ভিতরে এগুলা থাকে তাহলে বুঝতে হবে আমি এখনো সহি আঁকিদার হই নাই আমি হত বড় মুক্তি সাহেব গেছি কিন্তু সহি আঁকিদার হই নাই আমি হয়তো বড় মহাদ্দি সাহেব হয়েছি কিন্তু সহিদার হই নাই আমি হয়তো বড় আলেম হয়েছি বড় ইমাম সাহেব হয়েছি কিন্তু এখনো সহিদার হই নাই বিশুদ্ধ হইতে হবে কয়টা জিনিস বলছি আকে দা সহি চারটা মনে রাখবেন আমার আকেই দাটা কুফর মুক্ত হইতে হবে আমার আকেই দাটা মুক্ত হইতে হবে আমার আকেই দাটা মুক্ত হইতে হবে আমার আঁকিদাটা বেদাত মুক্ত হইতে হবে বিশুদ্ধ হইতে হবে তাহলে আমি সহিদার হবো এক নম্বরে আমার আঁকিদা আমার বিশ্বাসের ভিতরে কোনো কুফর থাকা যাবে না কোনো কুফর থাকা যাবে না লির কোন জিনিস আল্লাহ রব্লা আলমিনের এবাদতের মধ্য থেকে কোন জিনিস আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপরে সন্তুষ্টি অসন্তুষ্টির ক্ষেত্রে কোন জিনিস এগুলোকে অস্বীকার করার নাম হলো কুফর কুফর মানে অস্বীকার করা কোনো কিছু না পারা। করা। এটার নাম কুফর আল্লাহ রুববিয়ত। যেমন আল্লাহ রব আলমিন হলেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের একমাত্র খালেখ কেউ যদি আল্লাহ রব্লা আলমিনকে সৃষ্টিকর্তা হিসাবে খালেক হিসাবে বিশ্বাস না করে এটা হলো কি কুফর কেউ যদি আল্লাহর আল্লাহ রব আলমিনের মুলকীয় আল্লাহ সুবান মালিকানার কোনো কিছু অস্বীকার করে এটা হলো কুফর নবী সাল আলামকে রাসুল হিসাবে যদি কেউ অস্বীকার করে এটা হলো কেউ নবী সালামের আনুগত্য করতে অস্বীকার করলো এটা হলো কি কুফর তাহলে আল্লাহ রবীন্দিনের রুবের ক্ষেত্রে নবী সাল্লামের রসালের ক্ষেত্রে কোন একটা জিনিসকে অস্বীকার করলে এটার নাম হলো কুফার আল্লাহ রবীন্দ্র করলে এটা হয় কুফর। আল্লাহ রব্লা আলামিন বলেন যারা ভিতরে বিকৃতি গঠায় আল্লাহর নামের ভিতরে বিকৃতি ঘটানো আল্লাহর ক্ষেত্রে কোনো কিছু কে অস্বীকার করা এটা আল্লাহ রবাহিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন এটা আল্লাহ রবাহিনের একটা সিফাত কেউ যদি আল্লাহ আবার নামে কেমনে আল্লাহ নামে না। এটা কি আল্লাহ রবাহ আলমিন বলতেছেন সুম্ম আলাল আর্স আর আলাল রহমান কেউ যদি বলে না না আল্লাহ আর সে আরোহণ করেন না আল্লাহ বলতেছেন তিনি আর সে আরোহণ করেন্লামের হাদিসের মধ্যে অনেকবার দেওয়া হয়েছে কেউ যদি কয় না না আল্লাহর সকল আকার না এগুলো আমি স্বীকার করি না তাহলে কি হবে কুফর আল্লাহ রব আলমিনের কোন অস্বীকার করলে এটা হয় কুফর যেমন কেউ সলাৎকে অস্বীকার করলো কুফার জীকার করলো হজ অস্বীকার করলো সিয়াম অস্বীকার করলো আল্লাহর কোন আবাদতকে অস্বীকার করলো এটা হয়ে গেল কি কুফর আল্লাহ রবাহ আলমিনের দিনকে মানা না মানার ক্ষেত্রে যদি আল্লাহর দিনের কোন জিনিসকে অস্বীকার করে ঠাট্টা বিদ্রোপ করে অপছন্দ করে তাহলেও হয় কি যেমন দাঁড়িয়ে রাখা কে অপছন্দ করে দাড়ি রাখা আল্লাহর দিনের একটা অংশ দাঁড়িয়ে রাখা কি সন্নত না ফরজ না ওয়াজিব ফরজ হাদিসের বাসায় এটা সুন্নত কিন্তু এটা একটা ফরজ এবার কোনো কোনো ফ্কেরা শব্দটা ব্যবহার করেছেন কোনো কোনো ফিরা শব্দটা ব্যবহার করেছেন তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এটাকে অপছন্দ করি তাহলে আমার কি কুফর বোরকা অপছন্দ করি এটা কি কুফর আল্লাহর দিনের কোন একটা জিনিসকে অপছন্দ করলে কারাহ হইলে এটা কুফর হয় আল্লাহ বলছেন যে সমস্ত ধ্বংস হয়ে গেল কারণ তারা কারিহ বিমান জালাল্লা আল্লাহ যা নাজিল করছেন এটাকে সে অপছন্দ করেছে কোন এক জায়গায় আল্লাহর দিন বিরোধী কর্মকান্ড হচ্ছে আপনি সুন্দর মতে ওখানে বসে আছেন আপনি আল্লাহর দিনের প্রতি কুফরি করলেন কোন এক জায়গায় গান বাজনা হইতেছে আপনি ফুলকিত হইতেছেন আনন্দে নাচতেছেন হারাম জিনিসে মজা পাইলেন হারাম জিনিসের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এটাও আপনার জন্য কুফর আল্লাফা কোরআন একমে স্পষ্ট করে বলছেন বলেন যখন এরকম কোন জায়গায় আমার দিনের আমার আয়াতকে নিয়ে যেখানে ঠাক্তা বিদ্রুপ তামাশা হচ্ছে তুমি সেখানে সন্তুষ্ট চিত্তে বসে আছো দেখার পরেও তাহলে ইন্নাকুমিদম মিসহ তুমিও তাদের মতো হয়ে যাবা এটাও কুফর ইসলাম ছাড়া অন্য কোন মুসলিমকে হত্যা করা কোন মুসলিমকে মেরে ফেলা ফেলাহু কুফরুন কোন মুসলিমকে কেতাল করা মুসলিমের সাথে কেতাল যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়া এটাও কুফর গনকের কাছে গেলেন গনক আপনাকে বিষয় ভবিষ্যতের বিষয় গণনা করে বলে দিল আপনি বিশ্বাস করে ফেললেন আল্লাহ রসুল সাল্লু বলেন তাহলে আপনি মোহাম্মদ সাল্লু আলাই নাজিল কৃত দিনের প্রতি কুফরি করলেন তাহলে এই জাতীয় অস্বীকার গুলো কাজগুলো করলে কি হয় কুফর হয় তাহলে কুফর মুক্ত হলে আমার ইমানটা কুফর থাকে তাহলে বোঝা যাবে যদি ঠিক না থাকে ইমানের ভিতরে কুফর থাকে তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সব আমল বরবাদ সুরাল মায়েদার পাঁচ নম্বর আয়তাল্লাফাক স্পষ্ট করে বলছেন ومن يكفر بالإيمان فقد حبطت أعماله وهو في الآخرة من الخاسرين যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সব عمل बर्बाद হয়ে যাবে কোনো আমল তার আর থাকবে না সব আমল নষ্ট হয়ে যাবে তাহলে আকীদা বিশুদ্ধ না হলে কুফর মুক্ত না হলে তার কোনো আমলে দু নম্বর সহিদা হইতে হলে আমার ইমানটা আমারেক মুক্ত হইতে হবে না না। সেরেক মুক্ত ইমান না আল্লাহ আল্লাপাক জান্নাত দিবেন না আল্লাপাক কোরআন একদম সোরাল মায়ার সুরালের বিরাশি নম্বর আয়তা আল্লাপাক বলছেন আল্লা আমানু। যে মানুষগুলো ইমান এনেছে ওয়ালাম আহম বিজুল মিন তার ইমান তাকে কখনো সিরকের সাথে মিশ্রিত করে নাই আমন এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপদ আখেরাতেও নিরাপদ এই মানুষগুলোই হেদায়তপ প্রাপ্ত মানুষ সোভান মুক্ত ইমান যার আছে সে হেদায়তপ প্রাপ্ত মানুষ দুনিয়াতেও সে নিরাপদ আখরাতেও নিরাপদান যে ব্যক্তি আল্লাহ রবাহিনের সাথে শেরেক করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন অসংখ্য সেরেক এই দেশের আমাদের ভাই বোনদের আকেইদের ভিতরে বিশ্বাসের ভিতরে অসংখ্য সেরেক লুকাইত একটা দুটা নয় আল্লাহর এবাদতের ক্ষেত্রে সেরেক আল্লাহ রবীন্দের রুবের ক্ষেত্রে আল্লাহ আল্লাহর আলমিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সেরেক সমাজে দেখা যায় অসংখ্য সির কার সেরক সেরক আর শেরক দেখা যায় অনেকেই মানুষের কবরের সামনে গিয়ে আল্লাহর দরকার আমার অভাবে আছে আমি অসুস্থ আমার পরিবারের সমস্যা আমার এই সমস্যা এগুলা দূর করে দেন বিভিন্ন জায়গা জায়গায় গিয়ে কবরের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছে এগুলা কি कबर जाना कि कबर उद्देश्य गुरु छागल महिष नहीं रवाना दी शीर्क, शीर्क। एरक दान केंद्रिक असंख्य अल्लाहर एबादत मध्य समाज विद्यमान आल्लहर क्षमता केंद्रिक रुबियत केंद्रिक असंख्य शीर्क বাংলার মুসলিমদের গড়ে গড়ে প্রত্যেকের হাতে হাতে গলায় গলায় কোমরে কোমরে তাবিজ তাবিজা দেখবেন এক বাড়িতে টা তাবিজ পাওয়া যাবে প্রত্যেকের গলার মধ্যে হাতের মধ্যে কোমরের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় খালি তাবিজ আর তাবিজ তুলের শীত কারণ একজন মুমিন তার বিপদ আপদ মুসিবত কিছু থেকে আশ্রয় আল্লাহ মুমিন এই তাবিজের উপরে তাবাকল করে তখন হয়ে যায় শিরক এটার উপরে তাবাক্কল করলে সেরক অসংখ্য ইমানদার দেখা গেছে সিরকের মধ্যে আছে অসংখ্য ইমানদার ভবিষ্যৎ গণনায় ভাগ্য গণনায় বিশ্বাসী রাশি গণনা করে তুলা রাশি বিশ্বিক রাশি কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশি এরকম রাশি গণনায় বিশ্বাস করে হাতের রেখা গণনায় বিশ্বাস করে বিভিন্ন রকমের গাইবী জ্ঞান গাইবের জ্ঞানে বিশ্বাস করে এগুলো হলো কি ইমানের ভিতরে সেরেক থাকলে বুঝতে হবে তার বিশুদ্ধ হয় নাই তার গণ্ডগোল আছে মুক্ত রাখতে হবে নেপাক মানি হলো আমার দাবি হলো ইমানের কিন্তু আমার বাস্তবে কর্মকাণ্ড কথাবার্তা ইমানের সাথে মিলে না কথাবার্তার মধ্যে কুফরি কথাবার্তার মধ্যে ক্ষেত্রে আমি মুনাফেকার এসে বারবার বলতো ইদা যা মুহ ইন্সল আল্লাপাক বলেন আমি আল্লাহ ভালো করে জানি তিনি আমার রসোল তোমরা সাক্ষী দেওয়ার দরকার নাই তবে আমি আল্লাহর আলমিন সাক্ষ্য দিচ্ছি মুনাফে অবশ্যই অবশ্যই মিথ্যা তারা ইসলামের দাবি করে তাহলে অন্তরের সাথে কাজের কথার সাথে কাজের এই গরমিল পরিলক্ষিত হইলে বুঝতে হবে আকেইটা সহি হয় যার আকেইটা বিশুদ্ধ হবে দেশে কয় আমার ইমান কিন্তু নামাজ না পড়লে কি হবে আমার ইমান কিন্তু মজবুত ইমান কিন্তু ঠিক আছে তাহলে বোঝা গেল এই লোকের আমলের সাথে ইমানের মিল নাই। ইমান সাথে আমলের মিল নেই কিন্তু ইমানে জিনিস আকা এমন এক জিনিস ঠিক হইলে তার লোক বাড়িতে কেউ আর কোনো জাগ্রত নাই কিন্তু তার টয়লেটে যাওয়া দরকার এই লোককে যখন নিজের টয়লেটে যাওয়ার নিজের দরকার হবে টয়লেটে তাকে জাগায় থেকে তুলে ফেলে তুলে ফেলে না बा ताक कर दैपर नीचर थे कम्बल नीचर थे टेने बेर फेल्बे ইমান এত পাওয়ার এত শক্তিশালী আপনাকে আমাকে আল্লাহর করতে আমল করতে বাধ্য করবে জিনিস। এখন আমার আমল করতে বাধ্য করে না ইমানের টানে মসজিদে যেতে পারে না বুঝতে হবে ইমানের সমস্যা হয়ে গেছে ইমানে অসুস্থতা হয়ে গেছে ইমানের ভিতরে রোগ ধরে গেছে ইমান ঠিক নাই তাহলে ইমানটা ঠিক করতে হলে সহিদা করতে হলে ওই মুনাফাকে ছাপতে হবে ইমান আর আমলের সমন্বয় ইমান আর আমলের মিল থাকতে হবে চতুর্থ নম্বরে সহিদাতি বিশ্বাস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে যদি আকৃদাটা বিশ্বাসটা যদি বেদাতি আকৃদা থেকে মুক্ত না হয় বুঝতে হবে সহি আকৃদা হয় নাই বেদাতি আকিদা কোনটা যে আল্লাহ করেন নাম হলো বেদাত যেমন নতুন নতুন অসংখ্য আকেইদা দেখবেন যে আকৈদা গুলো আল্লাহ রসুল সাল্লামের আমলে ছিল না সাহাবাই কেরামার আমলে ছিল না পরবর্তীতে নতুন নতুন আকাইদা বানানো হয়েছে যেমন বলে যে আল্লাহ আহমদ আর আহাদ্য নাই আর পার্থক্য নাই নজবিল্লা এরকম দেখবেন বাংলার অসংখ্য মানুষ বিশ্বাস করে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ যিনি আল্লাহ তিনি আহাদ আহাদার আহমদের মধ্যে কোনো পার্থক্য নাই খালি একটা মিমের পর্দা মিমের পর্দা সরাই দিলে আহমদ আর হয়ে যায় ভিতরে আল্লাহ ঢুকে গেছে কোন সাহাবির ব্যাপারে কেউ কোনদিন শুনে নাই যে এই সাহাবি নিজেকে আনাল হক দাবি করছে আমি আল্লাহ দাবি করছে এই কথা শুনছেন কোনোদিন একজন সাহাবিও কোথাও নিজেকে আল্লাহ দাবি করে আল্লাহ নাই একজন সাহাবির ভিতরে আল্লাহ ঢুকে নাই নূরের তৈরি বিশ্বাস করা নবী সাল্লাম খবরদার মাটির তৈরি না নবী সালাম কিশোর তৈরি নুরের তৈরি নবী সাল্লা তৈরি এই কথাটা বলেন নাই। নবী সাল কোন পর্যন্ত যত হয়েছে কোন আকেইদার কিতাবের ভিতরেও এটা নাই যে মোহাম্মদ সালাম কিসের তৈরি ইমাম আবু হালি বরমতাল আকেইদার কিতাব লিখেছেন আলফে এই কিতাবেরও প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও নাই নবী সাল্লাহাম কিসের তৈরি কারণ কি নাই কেন এটা কোন অংশ না বিশ্বাস করতে হবে আব্দুহু আব্দু হু আর আল্লাহর গোলাম তিনি আব তিনি আল্লাহর রসুল আর তিনি ছিলেন মানুষ আর মানুষ কিসের তৈরি এটা তো সবাই জানে কোরআনে কতবার আল্লাহ বলছেন কারণ এটা তো প্রশ্ন আসার কথাই না কিন্তু পরবর্তীতে এসে সাত আটশো বছর পরে এসে কিছু মানুষ নবীর সাল্লামের অতিরঞ্জন করে আবিষ্কার করে নিল ওখ নবী সাল সাল্লাম নূরের তৈরি নবী সাল্লাম হাজির নাজির নবী সাল্লাম গায়েব জানেন জীবিত। এই জাতীয় নতুন নতুন আকৃদা এগুলোর নাম হলো বেদাতি আকাইদা কয় নবী উপরে মিলাদ পড়লে দরদ পড়লে নবী সাল সাল্লাম এখানে আসে হাজির হয়ে যায় অনেক জায়গায় নবী সাল স্লামের জন্য রাখে দেখছেন নাহলে আল্লাহ রসুল যদি ওখানে এসে যায় তো রাসুলকে ইমামতি করতে না দিয়ে আপনি ইমামতি করেন কেন আল্লাহ রসুল আপনার এখানে আসছে নবী সালামকে কোন মেহমানদারি করেন না কেন একদিন আমার এক মুসল্লি বলতেছে হুজুর এই নদ্দা বাজারে আজকে আমি নবী সালাম এবং আবু বকর দেখছি ঢাকা নদ্দা বাজারে আর মসজিদে নিয়ে আসতেন এখানে একটু নিয়ে আসতেন তাহলে আমরাও সাহাবি হয়ে যেতাম কারণ নবী সাল দেখলে কি হবে তা আপনি আমাদেরকে এত বড় বরকত থেকে মাহরুম করে দিলেন আমরা সাহাবি হতে পারলাম না আমি দৌড়াই গেছি দৌড়াই যায় নবী সালকে কার পাইলাম না দৌড়াই পিছন থেকে কিছু যাই আর পায় নাই এই যে আকিদা এটা বেদাতি আকৃদা একজন সহি আকিদা যার হবে তিনি তার আকেইদাকে এই সমস্ত বেদাতি থেকে যে নবী সাল্লাহামের সাহাবিরা করেন এইরকম আবিষ্কার থেকে আকিদাকে বিশুদ্ধ রাখতে হবে তাহলে আমার আকিদা হবে কি সহি আকিদা সহি আকিদা হলে লাভটা কি আর আকা বিশুদ্ধ না হলে ক্ষতিটা কি এই আলোচনাটা করে আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ সহিদা হলে লাভটা হল আল্লাহ বিনিময়ে জান্ন দিবেন আল্লাহ রসুল সালাম স্পষ্ট করে বলছেন জান যে ব্যক্তির আখের কালাম হবে সর্বশেষ অবস্থান হবে যার সর্বশেষ অবস্থান জান এই লোকটা জান্নাতে প্রবেশ করবে সোহাল তাহলে জান্ন প্রবেশ করার পূর্ব শর্ত শেখ মুক্ত কুফর মুক্ত ন মুক্ত বেদাত মুক্ত সুন্নতি বিশুদ্ধ হয়েছে তেমন কোন আমল ছিল না আল্লাপাক আকিদা বিশুদ্ধ হওয়ার কারণে জান্নাত দিয়ে দিচ্ছেন সোহান আল্লাহ বলেন আমার এক রাখাল ছিল আমার বাঘে খেয়ে ফেলছে এ কারণে আমি রাগান্বিত হয়ে আমার ওই দাসীটাকে একটা থাপ্পট মেরেছি ছপট করেছি পরক্ষণে আমার অন্তরের ভিতরে দয়া লেগে গেছে মায়া লেগে গেছে আমি চিন্তা করলাম আহার তো আমি ভালো করি নাই কারণ সে তো ইচ্ছা করে এটা বাঘকে খাওয়াই নাই কোনো কারণে বাঘ আমার ছাগলটা নিয়ে গেছে আল্লাহ রসুল কাছে আসলেন। এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমি একটা কাজ করে ফেলেছি বা খারাপ কাজ করেছ এই কাজটা আল্লাহ রসুল সাল্লাহাম বললেন তোমার দাসিটাকে আমার কাছে নিয়ে আস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ও দাসে বলো আইন আল্লাহ আল্লা কোথায় তার আকে দা পরীক্ষা করতেছেন নবী আসসালাম আকিদা সহী না গল্প সহিদা না বাতিলা এটা পরীক্ষা করার জন্য বলেন আইন আল্লাহ বলো আল্লাহ কোথায় দাসি বলল ফিসসামা। আল্লাহ তো আকাশে আল্লাহ তো উপরে জিজ্ঞেস করলেন আপনি ওই আল্লাহ রসোল আল্লাহ রসুল সালাম বললেন এই দাসীটাকে আজাদ করে দাও ठीक बुजते आज के बड़ समस्या आल्ला क्या ना जिज्ञेस कर देखें आल्ला कथाय की उत्तर आस এক নম্বরে আসবে খবরদার এটা বেয়া দেবী করা যাবে না আল্লাহ করা আল্লাহ জিজ্ঞাসাও করা যাবে না তাহলে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুলের ইমান্ড গেছে আল্লাহ রসুলের যদি ইমান যায় জমিনে ইমান আর আছে কার আল্লাহ রসুল করেছেন আল্লাহ আবার দেখবেন অনেকের জিজ্ঞাস করবেন আল্লাহ দেখি তুহি হ যেদিকে তাকে সেদিকে দেখি তুমি আর তুমি সব জায়গায় আল্লাহ সব জায়গায় আল্লাহ ঠিক আছে সব জায়গায় আল্লাহ তাহলে যদি দোয়া করেন কার কাছে আল্লাহর কাছে ঘুরবে না হাত খালি উপরের দিকে রব্বানা হাত দুনিয়া বলে হাত উপরের দিকে উঠে না তো চারিদিকে তো ঘুরে না যদি আল্লাহ চারিদিকে সব জায়গায় হয় তা হাত তো চারিদিকে ঘুরে হবে। আল্লাহর জিকির করতে করতে মাওলাকে কে খোঁজার জন্য আল্লাহ কি বলেন আল্লাহরে খুঁজতে খুঁজতে মাওলারে খুঁজতে খুঁজতে নিচের দিকে ঢুকে গেছে কারণ মাওলা নিচে আছে না তো মাওলা কে খুঁজতে খুঁজতে নিচের দিকে ঢুকে গেছে এরকম তো দেখা যায় না তাহলে বোঝা যায় যে অন্তরের ফেত্রত সাক্ষ্য দিচ্ছে আমার আল্লাহরে আর মোমিনের কলবল আল্লাহর আর মুমিনের কলবের মধ্যে আছে মোমিনের কলবে আল্লাহ ঢুকে থাকে মিথ্যা কথা বাতিল আকৃদা সহি আকৃদা নয় তাহলে সহি প্রসিদ্ধ সাহাবি আমার সাহাবেত আল উসাইরিম তিনি একটা যুদ্ধে একটা জেহাদে নবী সাল্লাহ ইসলামের সাথে জেহাদ করতে করতে আহত অবস্থায় আসলেন এই জেহাদে কারণে এসেছিল না কি আল্লাহ এবং রসুলের প্রতি আকৃষ্ট হয়ে তুমি এসেছ ওই লোকটা বলল আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের এই যুদ্ধের ময়দানে এসেছি জেহাদ করতে এসেছি অনেকে তাকে আগে কখনো দেখে নাই কারণ তিনি নতুন ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহিসাম বললেন জাননা এই লোকটা তো হয়ে গেছে সোহান এই লোকটা আহালুল জানা হয়ে গেছে জান্নাতবাসী হয়ে গেছে আবার একজন লোক নবী সালামের সাথে যুদ্ধ করতে করতে করতে করতে আহত হয়ে গেল এই লোকটার নাম ছিল কুজমান লোকটা যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত আহত অবস্থা আসলো সবাই জিজ্ঞাসা করলো তুমি যুদ্ধে আসছো কি জন্য বলে যে আমি তো আসছি আমার মারা এবং যুদ্ধ করতে করতে আল্লাহ রসুল বলেন লোকটা তো জাহান হয়ে গেল তাহলে লোকটা আমল করছে লোকটা জেহাদ করছে না সাথে কিন্তু জেহাদ করে জাহান নামে গেছে কারণ কি বিশুদ্ধ হয় এত ওজন করে দিবেন যে ওজনের কারণে তার সমস্ত খারাপ আমল গুলো হয়ে যাবে আল্লাহ রসুলাম বলছেন হাদিস কুৎসি সোহি মুসলিমের হাদিস আল্লাহ রবাহ আলামিন বলতেছেন কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আমার কাছে যদি বিশাল বিশাল পাহাত পরিমান গুণানীয় হাজির হয় কবি কোনদিন আমি আল্লাহা মাহ আমি আল্লাহ রানা নিয়ে বান্দা আমার কাছে হাজির হয়েছে আমি আল্লাহ রব্লা আলামিন সেই পরিমাণ নেতার সাথে করব করবো অর্থাৎ তার সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব শর্ত হইলো লা কবি সাইয়াহ এক ব্যক্তিকে হাজির করা হবে যে ব্যক্তির বিশাল বিশাল নিরানব্বই বল তার আমল থাকবে ওই আমলগুলো সব তার নষ্ট হয়ে যাবে সব তার খারাপ আমল খারাপ আমল খারাপ আমল ওই আমল গুলো দেখে ওই ব্যক্তি নিরাশ হয়ে যাবে সম্ভাবনা নাই আল্লাহ এটা এত ওজন এত শক্তিশালী তুমি দেখলে অবাক হয়ে যাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটা ছোট্ট কাগজ বের করলেন যে কাগজের ভিতরে আছে আসাদু আল্লাহ ইলাহা। তার বিশুদ্ধ ইমানের দলিল আল্লাহ রব আলিন এই ছোট্ট কাগজটা মিজানের এক পাল্লায় দিবেন আর ওই নিরানব্বই তার খারাপ অমল এক পাল্লায় দিবেন এই ছোট্ট কাগজটা তাহিদের কাগজটা দেওয়ার সাথে সাথে ওই নিরানব্বই দফতর বিশাল বিশাল বলি কিছুই মনে হবে না এত ভারী হয়ে যাবে তাহিদের কালে মাঠা তাহিদ ইমানটা এত ভারী যে এটার কারণে ওই নিরানব্বই দফতর আমলে কিছুই না এই জন্য আমার বাইরা এবং বোনেরা ইমানটা বিশুদ্ধ করা জরুরি ইমান বিশুদ্ধ হলে আমাদের যত রকমের সমস্যা আজকে আমরা যত সমস্যায় ভুগতেছি মাদক ইং তারপরে জুয়া আরো বিভিন্ন রকমের যত অপরাধ দেখতেছি এই অপরাধগুলোর গুলোর কিন্তু আমাদের আকাইদার গন্ডগোল ইমানের গণ্ডগোল ইমানকে বিশুদ্ধ করলে অটোমেটিক এগুলো ঠিক হয়ে যাবে দেখবেন জ্বর হয় মানুষের শরীরে জ্বর মূল রোগ না কিন্তু তার চিকিৎসা জ্বরের না চিকিৎসা করতে হবে ওই রোগটা ওই রোগ নির্মূল হইলে জ্বর অটোমেটিক এমনি চলে যাবে ঠিক আমাদের অসংখ্য রকমের পোড়া সমাজের বিস্পা সমাজের সমস্যা এগুলো ভিতরে রক্ত সমস্যা রক্ত দূষিত হয়ে গেছে ইমান বিশুদ্ধ না আকাই বিশুদ্ধ না আজকে আকেইদার ভিতরে অসংখ্য রকমের সিঁড়ি বেদাত কুফর লেফা ঢুকে গেছে যতদিন পৃথিবীতে মুসলমান বিশুদ্ধ আস্তে আস্তে আল্লাহ রব আলমিন মুসলিমদের থেকে নিরাপত্তা তুলে নিছেন। আজকে সারা দুনিয়াতে মার খাওয়া জাতি নির্যাতিত জাতি একটাই সেটা মুসলমান কারণ এদের আকাই আমি সর্বশেষ যে কথাটা বলবো যে আজকে আমাদের শুধু এখানে না সমগ্র বাংলাদেশ ব্যাপী সকল ভাই আমাদের ইমানের সমস্যা দেখা দিচ্ছে আমাদের বিশুদ্ধ আকাই সমস্যা সমস্যা এই জন্য আমাদের আকেই দেখ বিশুদ্ধ করা জরুরি ইমানটাকে বিশুদ্ধ করা জরুরি আহলে আমাদের আমল বিশুদ্ধ হবে দুনিয়াও সুন্দর হবে আখেরাত সুন্দর হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বাল আলমিন আমাদের সবাইকে সহি আকৃদার অধিকারী হওয়ার তৌফিক দান করুন আল্লাহর আলমিন আমাদের সবাইকে আল্লাহর আলমিন আজকের এই ইসলামী মহাসম্মেলনকে কবল ও মঞ্জুর করে নিন আগামীকালের সুন্দর ভাবে সফল ভাবে আল্লাহ রবাহ আলমিন এই সম্মেলনকে কবল ও মঞ্জুর করে নিন আগামীকালকে আমাদের সম্মানিত আলোচক সহ শ্রোতাদেরকে সবাইকে সুন্দরভাবে এসে দিনই আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করুন এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ রব আলমিন এই আলোচনাগুলোকে কবল ও মঞ্জুর করে নিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন দুনিয়া যতদিন বেঁচে থাকে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে ইমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই এলাকার উপরে রহমত নাজিল করুন আজকের এই সম্মেলনকে সফল করার জন্য যে সকল ভাই বোনেরা শারীরিক ভাবে আর্থিক ভাবে আল্লাহ রবীন্দ্র করে নিন আল্লাহর এই এলাকার সকল ভাই বোন কে আল্লাপাক সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন সবাইকে আল্লাহ রব্লা আলমিন সুস্থতা দান করুন সবাইকে হায়াতের তৈ্যবা দান করুন পাক সকলের রিজিকের মধ্যে হায়াতের মধ্যে আমলের মধ্যে আল্লাহ বরক দান করুন সুবাহ